আনাস সদিয়াহতালাহত্য বর্ণিত যে নাবি সাল্লু আলিয় সাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ ও জুবৈর ইবনুল আওয়ামকে রেশমি পোশাক পরার অনুমতি দেন